হে নবী তোমার মহান শ্রেষ্ঠ রবের নামে তসবি করো যিনি সৃষ্টি করিয়াছেন এবং ভারসাম্য স্থাপন করিয়াছেন যিনি তকদির নির্দিষ্ট করিয়াছেন তারপর পথ দেখাইয়াছেন যিনি উদ্ভিদ উৎপাদন করিয়াছেন তারপর সেগুলিকে কালো আবর্জনে পরিণত করিয়াছেন আমরা তোমাকে পড়াইয়া দিব তার তারপর ভুলিয়া যাইবে না উহা ছাড়া যাহা আল্লাহ চাহিবেন তিনি বাহ্যিক জানেন আর যাহা লুকাইয়া তাহাও আর আমি তোমাকে সহজপন্থার সুবিধা দিতেছি কাজেই তুমি উপদেশ দাও যদি উপদেশ কল্যাণ কর হয় سَيَذَكَّرُ مَن يَخْشَى وَيَتَجَنَّبُهَا الْأَشْقَى الَّذِي يَصْلَى النَّارَ الْكُبْرَى 제 ব্যক্তি ভয় করে সে উপদেশ গ্রহণ করিবে আজ যে উহাতে পাশ কাটাইয়া চলিবে সেই চরম হতভাগ্য সে ভয়াবহ আগুনে পৌঁছিবে উম লা يموتু فيها ولا يحيى অতঃপর সে উহাতে না মরিবে না বাঁচিবে কল্যাণ লাভ করিল সেই ব্যক্তি যে পবিত্রতা অবলম্বন করিল এবং নিজের রবের নাম স্মরণ করিল নামাজ আদায় করিল্য়া কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকে অগ্রাধিকার দিতেছো। অথচ আখিরাত অধিক কল্যাণময় ও চিরম পূর্বে অবতীর্ণ সইফাসমূহেও এই কথাই বলা হইয়াছিল ইব্রাহিম ও মুসার সইফাসমূহে